আহ্ন ইবনুকায়েস বর্ণিত তিনি বললেন ফিরে যাও কারণ আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান নামে যাবে আমি বললাম রসুল এ হত্যাকারী তো অপরাধী কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ তিনি বললেন নিশ্চয়ই সেও তার সাথীকে হত্যা করার জন্য উদ্ভিগ ছিল